চিন্তা করো সেই দিনটার কথা যেদিন তুমি পড়ন দেখেছ বা দিনটা কেমন তাই না? ওগুলো করার পর ভীষণ মন খারাপ করে বসে আছো তুমি পবিত্রতা অর্জন করতে হবে কিন্তু ইচ্ছে করছে না শীতের দিন হলে কথাই নেই ঘুম পাচ্ছে খুব আবার ঘুমোতেও ইচ্ছে করছে না এইভাবে ঝিমিয়ে ঘুমিয়ে মন খারাপ করে বসে থেকে তুমি পার করে দিচ্ছ জীবনের মূল্যবান একটা আকাশটা একটু বেশি নীল চারপাশে ঝকঝকে রোদ বাতাসে ভালো লাগার আবেশ তোমার দিল খুশ হয়ে যাবে অনেক ছোটখাটো বিষয়েও তুমি অনেক আনন্দ পাবে হয়তো পাশের বাসার পিচ্চিটা ফোকলা দাঁতে হেসে দিল আদরলোভী অলস বিড়ালটা তোমার পায়ের কাছে এসে ঘুরঘুর শুরু করল এই ছোট ছোট বিষয়গুলোতেও তুমি পাবে পরম আনন্দ মন দিয়ে পড়াশোনা বা অন্য কোনো কাজ করতে পারবে সব শেষে রাতে যখন বালিশে মাথা ঠেকাবে তখন মনে হবে তুমি আজ অনেক কিছু করে ফেলেছো টুকরো টুকরো আত্মবিশ্বাস জমতে থাকবে তোমার বুকের কোনায় এভাবে কয়েকটা দিন পার করে দাও देखे दे कि अनाबिल एक प्रशांति भरे गुमार देह मन इन्शाल्ला